প্রথম ভাগ প্রথম খণ্ড দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর আছে। তাই তাহারা দলে দলে শ্রীশ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাঁহারি সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিষ্টান ব্রহ্মজ্ঞানী সাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানীরাসমণি তোমারি স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিবমন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াইক্রস উত্তর হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলি দিয়া পূর্বাশ্ম হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দু একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গাসনান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশগল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাঁহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তরদিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্র সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মরমর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহাড়া দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব পূর্বকোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রীশ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতি হন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ শ্রীশ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চবেদি। বেদির বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল তাহার উপর শিব শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয়পরি পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নি শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি শ্রীপাদপদ্যে নুপুর, গুজরি পঞ্চম পাঁচেব ছুটকি আর জবাবিল্যপত্র পাঁচেব পশ্চিমের মেয়েরা পরে পরমহংসদেবের ভারী সাধ। তাই মথুরবাবু আছেন। মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁইচে বাউটি মধ্যহাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাতনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নলক দেওয়া বাম হস্তদয়ে নৃমুণ্ড ওশি দক্ষিণ হস্তদয়ে বরা ভয় কোটি দেশে নর নিমফল ও কোমরপাটা মন্দির মধ্যে উত্তরপূর্বকোণে বিচিত্রসয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনও পড়ি নারায়ণশিলা একপার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টম ধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্রা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজানতে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গলঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুগ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদদিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভাবর্ধন আছে। মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নীচের থাকে চারিটি চুড়া, মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চুডা এখন ভাঙিয়া আছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংস দেব পূজা করিয়াছিলেন নাটমন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাটমন্দির নাটমন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা মন্দিরে প্রবেশ করিতেছেন নাটমন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরে দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালীপূজার দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাটমন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশ ধান্যমেরু করিয়াছিলেন এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাঁড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চক মিলানো উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলাঘর পূর্বপার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার লুচিঘর বিষ্ণুর ভোগঘর নৈবেদ্যের ঘর মায়ের ভোগঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তরখানায় খাজানচির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়া হইতে শিধালন নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বন্টি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর দাস দাসী, পূজারী রাধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দ্বারবান্ধে সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুরবাড়ির রাসবাব শতরঞ্চ স্বামীনা ইত্যাদি থাকে এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘ শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদ সেখানেও দারবাণেরা পাহাড়া দিতেছে প্রবেশ করিবার পূর্বে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংস ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে তৎপরে পুষ্পোস্তা তাহার পরেই পুতসলীলা সর্বতীর্থময়ী কল কল না গঙ্গা নহবত বকুলতলা ও পঞ্চবটি পরম পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরমাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানি ও পরে শ্রীশ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরাণীর গঙ্গালাভ হয় 18৭৭ সাতাত্তর খ্রিস্টাব্দ বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদোচ্চারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অশ্বত্থ নিম আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত এই বেদির উত্তর পশ্চিমাংশে অসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসন ওপরই বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙ্গিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙ্গিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্থ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে সেই রেলের উপর ঝাউতলা সারি সারি চারিটি ঝাউগাছ ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর উঠানের দেউরি হইতে উত্তরমুখে মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে বাড়িতে আসিলে রানী রাসমণি তাঁহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাঁহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসনমাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডানদিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসনমাজার ঘাট ও উল্লিখিত পথের অনতিদূরে আরেকটি ঘাট পথ পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজিতলা বলে ওই পথ ধরিয়া আরেকটু একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি। বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁসপুকুর আস্তাবল গোশালা ও পুষ্পোদ্যান পঞ্চবটির পূর্বদিকে আরেকটি পুষ্করিণী নাম হাঁসপুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব পূর্বকোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারি বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাঁহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজিতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুরের পূর্বদিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিম্বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলা আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতিরাগ রাগিনী বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গাতীরে পঞ্চবটীর সম্মুখে বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রী বড় ভালোবাসিতেন মাধবী লতা শ্রীবৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়েছেন। হাঁস পুকুর ও কুঠির পূর্বদিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয়দূরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবি রক্ত করবী গোলাপ জুই, বেল কচ্চিত বা ধুস্তুর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা আছে। নহবতের দক্ষিণ দিকে বেল জুই, গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতিদূরে পদ্ম করবি ও ককিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দু একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই, গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেত করবি রক্ত আবার পঞ্চমুখী জবা চীনজাতীয় জবা শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন একদিন পঞ্চবটীর সম্মুখস্থ একটি বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়ে আসিল তখন তাহার রূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্যপত্র তুলিতে পারিলেন না আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোরা এই বিরাট মূর্তির উপর শোভা পাইতেছে যেন তাঁহারই অহর্নিশী পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্বদিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ দক্ষিণমুখ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্তসঙ্গে সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরাধ্য উত্তরমুখ এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাঁহার জন্মোত্সব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শীর্ষ সমবিবাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্যপূজা ভোগ রাগাদি ও সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত নানাবর্ণরঞ্জিত বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশী প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবৎ হইতে রাগরাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানিরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম বিশ্রামলাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতীর সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে